আবু সাইদ রাজিয়া আল্লাহ তালন সূত্রে নবী সাল্লাহ সাল্লাম অনুরূপ বর্ণনা করেছেন আব্দুর রহমান আল আফবানী রহমতুল্লাহ আল্লাহ আবু রাইরা রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন এমন তিনজন যারা সাবালকত্বে পৌঁছে নেই